وإذا آياته وعلى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ আল বিগত আলহামদুলিল্লাব আলমিন আল্লাহ এর আগের আয়াতগুলোতে আল্লাহ তার বিভিন্ন কুদরতের ফয়সলা উল্লেখ করেছেন নমুনা উল্লেখ করেছেন এক্সাম্পল দিয়েছেন আমাদের কি কি নিয়ামত দিয়েছেন আমাদের কিছুগুলো বলেছেন যেমন মধুর কথা কথা কত ইন্ডাস্ট্রি মধুর মাউমাস্ট্রি করে রেখেছেন ছোট্ট প্রকার মাধ্যমে টনে টনে এই শেফা মানুষের জন্য তিনি দুনিয়াতে সাপ্লাই দিচ্ছেন সফান কি কুদরতের বিষয় এত কিছু থাকা সত্ত্বেও মানুষ কিভাবে সে আল্লাহ তালাকে যিনি সৃষ্টিকর্তা তাদের জন্য এত কিছু করলেন এত ফেভার করলেন আর সে আল্লাহ তালাকে তারা ভুলে যায় অন্য কোন নিজেদের হাতে গড়া মাহবুদ বানিয়ে তাদের কাছে চায় তাদের কাছে দরখাস্ত দেয় তাদের কাছে পরিত্রাণ চায় তো এই যে মানুষের দুরবস্থা মানুষ আরো বোঝানোর জন্য মক্কার কাথরিদেরকে তারা এতে এই মূর্তি পূজা করতো তাদেরকে তো হিত বোঝানোর জন্য আল্লাহ তালা আরো এক্সাম্পল দিলেন প্র্যাক্টিক্যালি উদাহরণ দিয়ে বুঝানোর জন্য আল্লাহ মেসাল দিয়েছেন উদাহরণ দিয়েছেন দিচ্ছেন একই কৃত এমন একটি মানুষের উদাহরণ দিচ্ছেন যে ব্যক্তি আবদান মামলুকান কৃত দাস এবং তার একজন মালিক আছে সে মালিকের আন্ডারে আছে লা এবং সে তার নিজের কিছুই করার থাকে না তার মালিক আছে সেই মালিকের কথা মানা ছাড়া তার নিজস্ব কোনো নাই কিছুতে নিজস্ব এখতিয়ার নেই সে মালিক বলে এটা করো ওটা করো এছাড়া তার কিছু করার উপায় থাকে না এই ব্যক্তি কি তোমরা যদি সামনে রাখ আর আরেকজন মানুষের উদাহরণ নাও আরেকজন মানুষকে দেখি সুন্দর দিয়েছি টাকা পয়সা সবকিছু দিয়ে তাকে আমি ধন্য করেছি এবং সে টাকা পয়সাকে খরচ করে তার নিজের কাজে কোন সময় চারিটি দেয় গোপনে প্রকাশ্যে তার এক স্বাধীনতা রয়েছে আর যে কৃত দাস মালিকের যদি কোনো কাজও করে কিছু বিক্রি করতে বাজারে পাঠায়ও এই টাকার মালিক তো সে না এনে আবার কার হাতে হাতে দিতে হবে মালিকের হয় এই রকম দাস আর একজন স্বাধীন মানুষ যার ইচ্ছা আছে যার এখতিয়ার আছে হ্যাল এরা দুইজন কি বরাবর এরা দুজন কি সমান তাহলে যার কোন এখতিয়ার নেই সে আর যার এখতিয়ার আছে যা করতে চায় করার সুযোগ আছে দুই রকম এক হতে পারে না কাজেই তোমাদের যে মাহবুদ্ধুলো আছে এদের কোনো ইচ্ছা নেই কারণ এরা হচ্ছে মূর্তি মানুষ করতে পারে না। এরা তো কাহিনী মানুষকৃত দাস হচ্ছে ইচ্ছা করলে পালাই যেতে পারে ইচ্ছা করলে চুরি করে নিতে পারে কিন্তু এই মাহবুদের কিচ্ছু করার নাই কোনো হরকত করতে পারবে না কিছু বলতে পারবে না তার কোন কিছু করার ক্ষমতা নাই এরকম কেমন করি তোমাদের মাহবুদ হয় আর তার মোকাবিলা যে আল্লাহ আসেন সে আল্লাহ তো শুধুমাত্র খরচ করতে পারেন না তোমাদেরকে দেন সবাইকে সৃষ্টি করেন তোমরা কি এই পার্থক্যটা বুঝো না সৃষ্টি কর্তা আল্লাহ যে সবকিছু দেন মানুষকে দিলেন সে আল্লাহকে বাদ দিয়ে এইরকম একটা মাহবুদের কাছে কেমনি তোমরা যাও আল্লাহামদুল্লাহ আল্লাহামদুলিল্লা আল্লাহ তালা নিজেই বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ প্রশংসা সবাই করছে তোমরা যদি আল্লাহর হামদ না করো প্রশংসা না করো স্বীকার না করো ইমান না আনো কথা না মানো তাহলে কি আল্লাহ তালার অনেক ক্ষতি হয়ে যাবে আল্লাহর জন্য তো প্রশংসা হয়েই আছে থাকবেই আল্লাহ তোমাদের প্রশংসার আকাঙ্ক্ষী নন কিন্তু তোমাদের অবস্থা কি বাল এই বলতে তারা তহিদ বাদ দিয়ে সেরে কে গেল জেনে গেল না না জেনে গেল খুব জ্ঞান অর্জন করে গিয়েছে এরা না জানার মূর্খ তার আচরণ করেছে কি জানলো এই মূর্তির কি ক্ষমতা আছে কেমনে মূর্তি ফসল বাড়াইয়ে দিবে বলেন ছেলে মেয়ে না হলে এই মূর্তির কাছে গেলে কেমনি সে ছেলে মেয়ে দেবে বিপদে পড়লে তার কাছে মাথা খুঁটালে এরকম করে পড়ে থাকলে সে দায় করে আধা ঘন্টা এক ঘন্টা কি করার আছে তার কিসের জ্ঞানের ভিত্তিতে মানুষ এটা করলো এটা মূর্খতা ছাড়া কিছু নয় বললে কিছুই জানে না কেন এত অথর্ব হলো মানুষ আল্লাহ তালা বলছে এই একটা এক্সাম্পল দিল দিলেন আল্লাহ তালা আরেকটি এক্সাম্পল আল্লাহ তালা দিচ্ছেন মানুষকে বুঝানোর জন্য শরীর থেকে বের করে তকে জানার জন্য আরেকটি লোকের একজাম্পল আরো দুইজন লোকের একজাম্পল আল্লাহ তালা দিচ্ছেন উপরে দুইজনের এক্সাম্পল দিলেন একজন কীতদাস আরেকজন হল স্বাধীন এবার দিচ্ছেন আল্লাহ তালা দুজন মানুষের একজন হচ্ছে এখন লাউলাহ আর এই লোকটা তার মনিবের উপরে এরকম একটা কৃতদাস যদি থাকে সে তার মণিবের উপরে নির্ভরশীল মনিবের উপর মনিবের বোঝা হয়ে আছে তাকে যে লুক আপটার করে সে তার উপরে নির্ভরশীল এটা মনিবের ক্ষেত্রে কৃতদাসের ক্ষেত্রেও হতে পারে আর এটা হতে পারে যে কোনো মানুষের ক্ষেত্রে মনে করে কারো কারো ছেলে মেয়ে আছে আল্লাহ মাফ করুন এই পরীক্ষা থেকে অনেকে ডিজাবল এরকম ছেলে মেয়ে আছে কত কষ্ট হচ্ছে তাই না তাকে সব কিছু করতে হয় মা বাবা অথবা নিজে তার কিছুই করতে পারে না তাই না তার কাপড় চেঞ্জ করতে পারে না খেতে পারে না কোনটাই পারে না হয়ে আছে। আলা মাউলা। এরকম একটা মানুষ তাকে কোনো দিকে পাঠালে কোনো খায়ের নিয়ে আসতে পারবে কোন কিছু আনতে পারবে কোন কিছু কল্যাণ কর তার দ্বারা ঘটবে না তাকে বরং সবাই হেল্প করতে হবে সে কারো হেল্পে আসবে না এই রকম একটি লোক আর আরেকটি লোক যদি পাওয়া যায় সম্পূর্ণ সুস্থ এবং কর্মক্ষম সুস্থ সাবলীল হাল ইস্তা ও মাইয়া আদল অস্তাকিম আর তার মোকাবিলায় এমন একটি এমন একটি সত্তা রয়েছে বা এমন একটি ব্যক্তি রয়েছে যে ব্যক্তি সুন্দর করে কথা বলতে পারে এবং সে ইনসাফ কায়েম করে হকের উপরে আছে এবং সে অনেক কিছু করতে পারে এই ব্যক্তি আর ওইরকম একটি জিজাপন মানুষ এক কি করে হতে পারে অহু আলা সেরাতে মুস্তাকিম আর এই লোকটি সেরাতে মুস্তাকিমের উপরে আছে তার দিনের উপরে আসে কোরআনের উপর আসে হাদিফের উপরে আসে তো এইরকম দুইজন লোক যদি তোমরা দেখো তাহলে এই দুইজন কি করে সমান হয় তারা কখন হালি আদল ওই লোকটা আর যে ব্যক্তি এত সুস্থ মানসিক ভাবে শারীরিক ভাবে সে ইনসাপের কথা বলে করে এবং অন্যদেরকে ইনসাপের দিকে ডাকে নিজে হকের উপরে আছে সেরাতে মোস্তাকিমের উপরে আসে এরা দুইজন কি সমান কখনো নয় তো তোমরা যারা এরকম বোবা কি মূর্তির পূজা কর তোমাদের কি অবস্থা তোমরা নিশ্চয়ই তোমাদের কোন বিবেককে আল্লাহ তোমাদেরকে ন্যাচারালি দিয়েছিলেন ভালো মন্দ বোঝার জন্য যে মগজ দিয়েছিলেন বিবেক দিয়েছিলেন এগুলো কোনো কাজে লাগালো না তাহলে তোমরা কখনোই ঐ লোকের মতো হতে পারবে না যেই ব্যক্তি হক চিনেছে সে রাতে মুস্তাকিমের উপরে যাকে আল্লাহ নিয়ে এসেছেন আজকে এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল কোন একটি ধর্মের নাম বললে আবার এগুলো অন্য ধর্মের ব্যাপারে একটা একটা কথা হয়ে দেখলাম না কোন এক ধর্মের উপমহাদেশের একটি ধর্মের তিনি দেখে বললেন যে আল্লাহ এত বিশ্রী কারবার ধর্মের অনেক কিছু নিয়ে আসছে না পাকির মধ্যেই তারা ডুবে আছে ধর্মীয় চর্চা করছে কিন্তু নাপাকির মধ্যে ডুবে আছে তিনি বললেন আহারে আমি এটা দেখি আমার কাছে মন থেকে আসলো যে আলহামদুলিল্লাহ আল্লা তালা চালিত আমাকে ওদের মতো করতে পারতেন কিভাবে আল্লাহ তালা আমাকে অন্ধকা থেকে আলোর দিকে নিয়ে এসেছেন আল্লাহ সুযোগ সুযোগ দিলেন এই এই নিয়ামতটা আপনি আমি সে দেখতে একই রকম মনে হয় হাত পা চলাফেরা খাওয়া দাওয়া একই রকম করি কা চাপড় অনেক সময় মনে হয় একই রকম কিন্তু কি নিয়ামত আল্লাহ আমাকে দিলেন আর কি নিয়ে থেকে আল্লাহ তাকে বঞ্চিত করলেন এই কথাটা মনে করি আল্লাহ তাল্লা কৃতজ্ঞতা কিরকম বেড়ে যাওয়া উচিত সুক্রিয়া আদায় করা উচিত আল্লাহ সঙ্গে সঙ্গে বলা উচিত আন আল্লাহান সে আল্লাহর প্রশংসা শুক্রিয়া যে আল্লাহ তালা আমাকে এই ইমানের রাস্তার দিকে হেদায় দিলেন ইসলামের রাস্তায় নিয়ে এসেছেন জন্মগত ভাবে হোক পিতা মাতার মাধ্যমে হোক আল্লাহ তালা আমাকে ইসলামের রাস্তায় নিয়ে এসেছেন আল্লাহ মেহরবানি করে আমাকে হৃদায়ত রাস্তায় না নিয়ে আসলে আমার পক্ষে সম্ভব হতো না খুঁজে বের করা এবং সন্ধান নেওয়া তো আল্লাহ তালার এই নিয়ামত তিনি দিয়ে মানুষকে বুঝাতে চান যে সবাই এই নিয়ামত না এটা কোনো গোষ্ঠীর জন্য দেওয়া হয়নি লিন্নাসী জামিয়ান সমস্ত মানুষের জন্য দেওয়া হয়েছে কিন্তু সম্পন্ন শিক্ষিত চিন্তা করে না যে আমি কি করি এই মূর্তির কাছে আর বলে যে আপনি যে বলেন এই মৃত্যুর পরে আখেরাত আবার হিসাব নিখানে উঠানে হবে কবরের মোড়ে পচে গোলে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার পরে আবার পুনরায় চিন্তা করা হবে এগুলা কেমনে হবে কি হবে এগুলার প্রমাণ কি এগুলার ভিত্তি কি এগুলা কেমনি হবে কেমনি বিশ্বাস করবো আমরা তো আল্লাহ তালা বলে দিচ্ছেন যে হে নবী আপনি বলেন এইগুলা আমাকে আল্লাহ বলে দিয়েছেন গাইবের খবর তোমাদেরকে আমি আর কেমনে বুঝাবো কেমনি মানুষকে আল্লাহ জিন্দা করবেন আল্লাহ বলে দিয়েছেন এই খবর তো আল্লাহ জানেন তিনি তো সবকিছু জানেন তিনি শুধু বলবেন কোন কেয়ামত কেমনি হবে কখন হবে হয় না কেন কতদিন বাকি আছে ক্যামত হবে এটা এত দ্রুত গতিতে হবে এত কুইক হবে কালাম হেল বাসার চোখের পলকে ক্যামত ঘটে যাবে আকরা বরঞ্চ তার চেয়েও আরো কাছে আরো দ্রুত হাজি এসেছে কেমত এমন ভাবে হবে মানুষ বাজারে গিয়েছে একটা কাপড় দেখতেছে কাপড়টা ঠিক আছে না কাপড়ের এক মাথা বিক্রেতার কাছে আছে আর এক মাথা ক্রেতার কাছে আছে দেখতেছে কাপড়টা রকম। এই অবস্থাতে কেয়ামত হয়ে যাবে ওইখানে হাত ধরে ওখানেই শেষ খাবার উঠিয়েছে মুখে নেবে মুখে নিতে পারে না ওখানেই শেষ কেয়ামাত হয়ে গেছে এই খাবারটা মুখে নিতে উঠাতে পারেনি হাতের মধ্যে রয়ে গেছে এত দ্রুত ঘটে যাবে মহাকাণ্ড এটা কিভাবে এত দ্রুত সম্ভব কি পাওয়ার খেলবে এখানে ইন্দাদ নিশ্চয়ই আল্লাহ তালা সবকিছু করতে সক্ষম মনে করেন বড় ধরনের বোমা যখন ছাড়ে বিশাল এলাকায় যখন ক্ষতিগ্রস্ত করে কতক্ষণ লাগে এটম বোমা যখন ছেড়েছিল হিরোসময় নাগাশিকায় কতক্ষণ লেগে মহাপ্রলয় সৃষ্টি করতে ওই এলাকার মধ্যে অতি অল্প সময় ঘটে গেছে সৃষ্টি মানুষ যদি এমন কিছু আবিষ্কার করার তৌফিক আল্লাহ মানুষকে দেন যে ধ্বংস করতে কয়েক ঘন্টা লাগে না কয়েক মিনিট কয়েক সেকেন্ড হ্যাঁ এটম এই বাটন চেপে দিলেই কয়েক সেকেন্ডে কয়েক মিনিটে লঙ্কা কাণ্ড ঘটে যাবে তো মানুষ যদি এর দূর পারে আমার আল্লাহর কুদরত কদ সাইন্টিফিক এই সমস্ত ডেভেলপমেন্ট এবং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে বিজ্ঞানের উন্নতির কারণে এখন আল্লাহর ক্ষমতা বুঝতে কি সুবিধা হয়েছে না কষ্ট হয়ে গেছে বেশি সুবিধা হয়ে একটা বাটনটি বলে দুনিয়া কি ঘটে যাচ্ছে তো আল্লাহ তালার সৃষ্টিকর্তা যিনি তার ক্ষমতা কুদরত কি হবে বুঝা আরো সহজ হয়ে গেছে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি বের করে নিয়ে এসেছেন মায়ের প্যার থেকে তোমাদের তোমাদের মায়ের প্যাট থেকে যখন পৃথিবীতে আনলেন আল্লাহ তোমরা ভূমিষ্ঠ হলে তোমাদের জন্ম হলো কতটুকু জ্ঞান নিয়ে এসেছিলে তালাম কিচ্ছু জানো না তখন বাচ্চাদের নলেজ কত থাকে মায়ের পাট থেকে তখন আসে কোন খবর নাই কোনটা ঠান্ডা কোনটা গরম কিছুই গরমা খালি মায়ের পাট থেকে এসে ঠান্ডা লাগে এছাড়া আর কিছু বুঝে না এই একদম এই রকম কোনো জ্ঞান নাই এরকম তোমাদেরকে নিয়ে এসেছেন আল্লাহ এরপরে আস্তে আস্তে কত জ্ঞান তোমাদেরকে দিলেন আর তোমাদেরকে আল্লাহ মায়ের প্যাট থেকে তখন আনলেন তোমাদেরকে আল্লাহ কান দিলেন শুনতে পাও শ্রবণ শক্তি দিয়েছেন এখানে কি মেশিন রয়েছে কানের মধ্যে কিভাবে কথাগুলো আমাদের ভিতরে ঢুকে আর আমরা শুনি কানের মধ্যে যখন কোনো সমস্যা হয়ে যায় তখন আর কথা শোনা যায় না ভালো করে তাই না এখন হিয়ারিং এইড লাগে তাই না কেউ কেউ হিয়ারিং এইড লাগায় আল্লাহর যে অরিজিনাল মেশিন আছে ওইটার পাওয়ার কতটুকু হিয়ারিং এইড দিলেও দেখা সুবিধা হয় না তারপর হিয়ারিং এইডো কাজ করে না মানুষ এর চেয়ে বেশি আর তেমন কিছু উন্নতি করতে পারছে না আল্লাহ আল্লাহতালা এত সুন্দর এই কানের শ্রবণ শক্তি আমাদেরকে দিলেন কতবার নিয়ে আমত আল্লাহ তালা আর ওয়ার্ল্ড আপসরা তোমাদেরকে দৃষ্টি শক্তি দিলেন চোখগুলো দিলেন কত পাওয়ার দুটো ছোট চোখের মধ্যে অনেক দূর দেখা যায় আকাশ পর্যন্ত দেখা যায় চন্দ্র সূর্য কত দূরে আছে সেটাও দেখা যায় ছোট হলেও আর যাদের আল্লাহ শ্রবণ শক্তি দেননি দৃষ্টি শক্তি দেননি তাদের কি কষ্ট হয় আমরা দেখি না আহারে অন্ধগুলো দেখে না দুনিয়াটা কি আলোকিত না অন্ধকার রাত্র দিন অন্ধের কাছে কি বেশ কম আছে বলেন সুফান আল্লাহ পাখির রংটা কত সুন্দর ফুলটা দেখতে কত সুন্দর এরকম কিছু আল্লাহ সৃষ্টি করে আমাদেরকে দেখান এই তোমাকে যে কি নিয়ামত দিয়েছে তুমি কি চিন্তা করো সেটা আল্লাহ মাফ করুন যখন আমাদের এটা চলে যায় কমে যায় চোখে কাজ করে না তখন গিয়ে বুঝি হায় হাই কি নেওয়া তার লামাকে দিয়েছিলেন এখন অনেক কিছু দিয়েছে এই দাঁতের মতো নেওয়া আমাদের একটা কথা বলে আমাদের দেশে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না আমরা অনেকে এখন যারা মধ্যবয়স পার হয়ে এসেছি আমরা এখন টের পাচ্ছি যে খাওয়া দাওয়া অসুবিধা লাগে না আগের মতো দাঁতের ব্যথা দাঁতের যন্ত্রণা থামানোর জন্য কি করি অস্থির হয়ে যায় এই যে এক একটি নিয়ামত কত দিচ্ছে নিয়ামতের কথা আল্লাহ উল্লেখ করে স্মরণ করিয়ে দিচ্ছেন আমাদেরকে তোমাদেরকে দিল দিয়েছেন অন্তর দিয়েছেন আল্লাহ করুন যাতে তোমরা শুক্র আদায় করো অন্তর কেমন দিলটা কেমন যদি একটা শরীরে একটা পার্ট আছে এটাকে বলে হার্ট বলে বাংলায় বলে অন্তর বা দিল উর্ধার ফুআ কাছি সেটা নট যখন মরে যায় ওখানে হার্ট তো আসে কিন্তু হার্ট এর কোন ফাংশন আছে আর নাই তাহলে আসলটা তো এই যেটা বডির মধ্যে গোষ্ঠা এক টুকরা দেখি হার্ট এটা আসল জিনিস না যদি এটার মধ্যে আসলটা আছে কিন্তু আসলটা কই চলে যায় সেইটার মধ্যে কি কি আছে অন্তরের মধ্যে অনেক মায়া মমতা ভালো বাসা সুখ দুঃখের বেদনা সুখ শান্তি দুঃখ কষ্ট সবকিছুর কেন্দ্র কোনটা ফিলিং অনুভূতি সব এখানে আমি এটা কারণে তা না হলে তো আমরা মেশিন হয়ে যেতাম কম্পিউটারের মত হয়ে যেতাম কম্পিউটারের অন্তর আছে নাকি কিন্তু অনেক কাজ করে তো সে অনেক কাজ করে সে করে সেটা করে তার সুখ দুঃখ কিছু আছে নাকি কিছু দেখলে আনন্দে খুশি হয়ে যায় নাকি কিছু হয় না তার কোনো কিছু পাওয়ার উপায় নাই অন্তরটা একটা নিয়ামত ইস চাইলে আল্লাহ তাহলে এমন সৃষ্টি করতে পারতেন কম্পিউটার চলতাম সবাই এখানে কোনো অন্তর থাকতো না দিল থাকত না আমাদের সবকিছুর অনুভূতির কেন্দ্র হচ্ছে এই দিল আল্লাহকে চেনার জন্য ওই দিল আল্লাহ কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এই দিল এটাও একটি আল্লাহর বরণ নেম তিনি দিয়ে আমাদেরকে অনন্য একটি সেরা সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছেন এবং আমাদের দিলটা অবশ্যই অনেক ডিফারেন্ট দেন পশু পাখির দিল আমাদের দিলের মধ্যে যা কিছু করার সুযোগ রয়েছে পশু পাখিকে এত সুযোগ আল্লাহ তালা দেননি সেই বৈশিষ্ট্য দিয়ে তিনি সৃষ্টি করে বললেন যে এত কিছু দিলাম এগুলো তোমরা সব ভোগ করো এনজয় করো আল্লাশ করুন আশা করেছিলাম সবাই শোকর গুজার হবে কৃতজ্ঞতা প্রকাশ করবে আমাকে স্বীকৃতি তো আল্লাহ তালা আমাদের নিজেদের দেখালেন আবার সৃষ্টির দিকে আমাদের চোখ নিয়ে যান দেখো সৃষ্টির মধ্যে আমার কি কি নিদর্শন আছে এবং তোমাদের জন্য আমি আর কি কি নমুনা রেখেছি আলামত রেখেছি এই মানুষগুলো কি দেখে না পাখিগুলো কি আল্লাহ তালা আকাশের মধ্যে নিয়ন্ত্রিত করে রেখেছেন আকাশে যখন তারা উড়ে উড়তে থাকে ওদেরকে ওখানে ধরে রাখা ধপ করে পড়ে যায় না ই ওদেরকে ধরে রাখেন কে আল্লাহ চড়া আর কে আর কেউ না কিভাবে পাখিগুলো আটকে আছে পড়ে যাচ্ছে না ধপ করে শূন্যের উপরে তারা যাতায়াত করে কেমনে পারে এটা কি কুদরত আল্লাহ সেখানে আছে মানুষকে এই উড়ার মতো যন্ত্র আবিষ্কার করতে কত হাজার বছর লেগেছে তারপরে মানুষ এরোপ্লেন এই জাতীয় কোনো একটা উড়ার মতো যন্ত্র আবিষ্কার কিন্তু পাখি এই সমস্ত মেশিন পত্র ইঞ্জিন সারাই কিভাবে চলছে কি পরিমান আগে যে পাইলটে ট্রেনিং নিতে চান আশি পাউন্ড খরচ করতে হবে স্পেশাল কোর্স করে তারা এই সমস্ত এই ট্রেনিং ছাড়াই কিভাবে তারা নেভিগেশন করে এবং তাদের নেভিগেশন কি রাশিয়ার থেকে সাইবেরিয়ার থেকে পাখিরা শীতের পাখি কোথায় যায় বাংলাদেশে পর্যন্ত যায় কয় হাজার মাইল আল্লাহ হাজার হাজার মাইল হিসাব করলে কিতাব কিভাবে টার্গেট এবং তারা মিস করছে না দলে জলে যাচ্ছে কি সুন্দর করে এত লম্বা জার্নি করতে পারে মা ইমসে কুহুন না ইহ আল্লা ছাড়া কে তাদেরকে এভাবে ধরে রাখবে সেখানে আকাশের মধ্যে শূন্য মধ্যে আল্লাহ বলেছেন রহমান রহমান আল্লাহ এত দয়ার সাগর জিনি এত দয়ালিদা এই সব কিছুর মধ্যে কত নিদর্শন আছে কত আলামত আছে কত চিহ্ন আছে ওই লোকগুলোর জন্য যারা ইমান দেখেই তাদের কাছে মনে হয় যে আল্লাহ তো আছেন সৃষ্টিকর্তা তো আছেন তা না হলে আল্লাহ তোমাদের জন্য। তোমাদের ঘরগুলো থেকে আল্লা তারা বানিয়েছেন এখন ঘরগুলোকে সাকান বানিয়েছেন সাকান শব্দের দুটো অর্থে ব্যবহৃত হয় একটা সাকান মানি বাসস্থান আরেকটি সাকানের অর্থ হলো সুকুন থেকে পিস রেস্ট প্রশান্তি এটা শান্তির নিয়ে আল্লাহ তালা ঘর বলেছেন দুটো জিনিস এটা বাসস্থান পাশাপাশি আবার এটা শান্তির জায়গা তার মানে আপনি আপনার যদি বাড়ি ঘরে কিছু হাম বলল হয় ছোটখাটো বাড়িঘর হয় আপনি সফর করে আরেক জায়গায় ফাইভ স্টার হোটেলেও থাকেন কিন্তু আপনার মনটা ছুটে থাকে কোথায় বাড়ি ঘরের দিকে ওইখানে এত আনন্দ লাগে না মজা লাগে না ঘরে আসলে যে শান্তিটা লাগে আমরা নিজের বিছানায় শুলে যে শান্তিটা লাগে তাই না এটা নাম সাকান। সাকান এই আল্লাহ তালা ঘরের করার সাকান্ত দিয়েছেন তোমরা নিজের জন্য বাসা বাড়ি ঘর বাড়ি বানাও থাকার ব্যবস্থা করতে পারো তার মধ্যে একটা শান্তি আছে সেখানে সংসার জড়াও ছেলে মেয়ে মে স্ত্রী পরিবার নিয়ে তোমার থাকার জায়গা আছে এটা একটি শান্তির ঠিকানা তোমার জন্য অনেক দুনিয়ার অনেক ঝামেলার থেকে ঘরে এসে মানুষ একটু নিঃশ্বাস নাই ফ্রি হয় কাপড় চাপড়্স হওয়ার মতো জায়গা হলো ঘর আর কোন জায়গা রিলাক্স হওয়া যায় না এটা যে কিভাবে ঘরকে তিনি তোমাদের শান্তির জায়গা করে দিলেন যেগুলো আমরা স্থায়ী ভাবে ঘর বাড়ি বানাই আরব দেশে আবার বেদুইন ছিল অনেক তাদের স্থায়ী ঘর বাড়ি ছিল কিনা ছিল না যা যাবরের মতো তারা ছিল তাদের স্থায়ী ঘর বাড়ি নাই তাদের ঘরবাড়ি কোনটা তোমাদের পশুগুলোর এরকম চামড়া দিয়ে তাবু বানাত কতগুলো চামড়া সেলাই করে করে করে করে ইয়ে করে চামড়া সেলাই চামড়ার তাবু হতো তখন বেদুইনদের এরকম ঘর ছিল তারা এক জায়গায় আরেক জায়গায় পশু নিয়ে যেত যেখানে ঘাস আছে সব জায়গায় বৃষ্টি হয় না সব জায়গায় ঘাস নাই তাদের মেইন উপায় উপার্জন ছিল পশু আহ চারণ কারো ভেড়ার দল আছে ছাগলের দল আছে কিবা উট আছে এগুলোকে নিয়ে তারা কোথায় যেত যে সমস্ত জায়গায় একটু ঘাস টাস রয়েছে এগুলাকে কি বলে আহ শব্দ আছে না যে সমস্ত জায়গায় ঘাস টাস পাওয়া যায় এটা আরেকটি সব ভুলে গেলাম এখন যাই হোক যে এইভাবে তোমাদের চারন ভূমি রয়েছে যেখানে তারা সব জায়গায় নাই আমাদের দেশে তো মোটামুটি সব জায়গায় ঘাস আছে কার দেশে সব জায়গায় নাই দেখেন পাথর বালি এরকম তো কোন জায়গায় একটু নিচু ভূমি আছে ওয়াদি আছে উপত্যকা আছে সেখানে তারা নিয়ে যেত ওইখানে মোটামুটি এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস তিন মাস মোটামুটি ঘাস চাস গুলো খেয়ে পরে দেখা গেলো যে ওখানকার ঘাস শ্বাস হয়ে গেছে কোন জায়গায় এরকম ঘর নাই ওদের ঘর হলো তাবু যেভাবে আমাদের দেশে বেদের মেয়ে লোকজন আছে যা যাবারের মতো এই দেশে এই সমস্ত দেশে কি আছে টেম্পোরারি শেলটারের মতো এখন স্ট্রাকচার বানিয়েছে তোমরা কি করো তাদের তোমাদের যে মিল জুলুদের আনা আমি বইউতা পশুদের চামড়া থেকে বানানো তোমাদের ঘর টেম্পোরারি ঘর তাবুর মতো তোমরা নিয়ে টেন্টের মতো ক্যারি করো সেখানে তোমরা এগুলাকে এভাবে বহন করতে পারো তা না হলে যদি বিরাট ঘর বহন করতে হতো তাহলে তো পারতো না বহন করতে তাই না তো আল্লাহ তারা বলতে চাচ্ছেন যে যারা চলমান ঘর তোমাদের উটের পিঠি করে নিয়ে যেতে পারবা হালকা করে ঘর নিয়ে যাওয়া দাওয়া সেই ঘরের না বলে তাবু এটারও ব্যবস্থা করে দিয়েছি তারপরে তোমাদের যে পশুগুলো তোমরা চারণ পশু চারাও এই পশুগুলোর পশম থেকে কি তৈরি হয় অনেক কিছু তৈরি হয় কাপড় চোপড়া বিছানা পাত্রি খেতা কম্বল অনেক কিছু তৈরি করা হয় কোন কোনো জায়গায় তুলা থেকে তৈরি হতো কিন্তু আগের জমানায় বেশি বেশি করে হতো কি দিয়ে মানুষ বানাত পশম থেকেই কাপড় চোপড় তৈরি হতো বেশি ওই আগের জমানোর কথা বেশি করে বেদুইনদের কাছে এছাড়া আরো ছিল আরো ফায়দা আছে পশুর পছন্দটা তোমাদের কাজে লাগে ও এমন কি পশুর যে গোবর সেটাও তোমাদের কাজে লাগে কাজে লাগে কিনা বলেন অত্যন্ত এই জৈবিক সার কত কাজে লাগে কোনো সময় এটা খড়ির মতো লাখড়ি বানানো হয় আগুন জ্বালানোর কাজে ব্যবহৃত হয় বহুমুখী ব্যবহার তার এরপরে এগুলো দ্বারা তোমরা অনেক ধরনের আসবাবপত্র বিভিন্ন যন্ত্রপাতি বিভিন্ন ধরনের জিনিস বানাও যেগুলো তোমাদের জন্য ইজি করে দিয়েছি এগুলো অনেক কাজে বেদিনাগুলো পশুর সে কাজ লাগে পানির পাত্র বানায় মস বলতে যেটা বোঝানো হতো এরপরে ওদের কাপড় সপড় তাদের বিভিন্ন তাবু সব সবকিছু তৈরি হয়ে যাচ্ছে নিজেরা তারা এইভাবে ইয়ে করত বানিয়ে নিত তাদের লাইফ জাস্ট ওয়াজ এনআ ফর ইলাহিন যে তোমরা কিছুদিন পর্যন্ত এভাবেই তোমরা ভোগ করতে পারো তোমাদের মৌত আসা পর্যন্ত জীবন চালানোর জন্য এইগুলো ব্যবস্থা ইজি করে দিয়েছি তোমাদের হাতের নাগালে এনে দিয়েছি আরো দেখো কি কি দিয়েছি আরব দেশের চিন টাকে আল্লাহ তুলে ধরেছেন যে আল্লাহ তালা তোমাদের জন্য জেলাল বানিয়েছেন ছায়ার ব্যবস্থা করেছেন আমাদের দেশে আমরা যখন ছোটকালে কোন কোনো জায়গায় গ্রামে গঞ্জে রিক্সাও ছিল না তাই না আমরা হেঁটে যেতাম হেঁটে যেতাম স্কুল কলেজে হেঁটে যেতাম হাট বাজারে কোন দুপুর বেলা হেঁটে গেলে একটু পরে আহারে এমন রোদ মাথার উপরে কোন একটা গাছের ছায়া পাওয়া যায় কিনা তখন কাছে নিচে ছায়া নিচে রেস্ট নিয়েছি তাই না তো এই যে আরব দেশে তো আরো দরকার তাদের যে এই মরুভূমির দেশে কোন জায়গায় যখন তারা উচ্চ পাহাড়ের অনেক কাজে লাগে এই সমস্ত দেশে হতে এত কাজ লাগে না তাই না কিন্তু আমাদের দেশে আরব দেশে আর কত বেশি কাজ আফ্রিকায় খরা কঠিন রোদের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কিছুক্ষণ পরে ছায়ার মধ্যে রেস্ট নেওয়া যে কত জরুরি হয়ে পড়ে কত কাজে লাগে ছায়া পাওয়া যাচ্ছে কিছুক্ষণ তার তলে হাতে সুবিধা হবে ওই সময় বোঝা যায় যে এটা ছায়া কত কাজের জিনিস আর এ সময় ম্যাগ বেশি থাকে তো এখানে ছায়ার দাম কি আছে যেখানে এরকম ম্যাগ নয় সেখানে ছায়া অনেক দামি জিনিস আলা তারপরে অজা আলাল জিবানা তাছাড়াও পাহাড় গুলোর মধ্যে তোমাদের জন্য আমি গুহার ব্যবস্থা করেছি অনেক বেদুইনদের জন্য তাদের বসত কোথায় পাহাড় গুহায় ঘরের মতো করে বানিয়ে কিছু তারা ওখানে থাকে পৃথিবীতে এরকমই ছিল আরব দেশে বেশ এরকম ছিল আফগানিস্তান বিভিন্ন জায়গায় দেখবেন যেখানে পাহাড় বেশি আছে অনেক জায়গায় গুহাগুলো অনেকের জন্য তার ঘরের মতো বানিয়ে ফেলে আর যদি হাটে যায় কোন জায়গায় গরমের মধ্যে তখন রেস্ট নিতে হলে গুহার মধ্যে ঠান্ডা লাগে সেটাও সুবিধা আছে বৃষ্টি বাদল আসে তুফান আসলে গুহার মধ্যে আশ্রয় নেওয়া যায় তাহলে গুহার কিন্তু অনেক সার্ভিস আছে এখন আমাদের কাছে এগুলো মনে হয় যে অ্যাপ্রোপ্রিয়েট না আমাদের কত রকমের আর্টিফিশিয়াল ব্যবস্থা করে নিয়েছি কিন্তু স্বাভাবিক প্রাকৃতিক জিন্দিগি তো ওই সময় এগুলো এক একটি বড় বড় নিয়ামত হিসেবে ছিল আর পৃথিবীর অনেক কিছু যদি হঠাৎ করে ফেল করে ফেলে তাহলে আবার কাজে লাগবে এখন মনে করেন অনেক যান্ত্রিকতা এসেছে অনেক যন্ত্র আবিষ্কার হয়েছে ইলেকট্রিসিটি না থাকলে আপনার মোবাইল ফোন আছে কত কিছু এর মধ্যে খুললে পাওয়া যায় ইলেকট্রিসিটি না থাকলে কি এটা কিছু না তার মধ্যে কিছু নাই এখন ঠিক কিনা বলেন চার্জ নাই এটা মরে আছে এটা এটি কোন জীবন নাই আর কম্পিউটার শাট ডাউন হয়ে যায় তখন কি হয় কা কোনো কাজ আজকে কোন নয় অফিসে বসে আসে যন্ত্র যদি পৃথিবীতে কোনোদিন শেষ হয়ে যায় কোন কিছু যদি ঘটে আলৌকিক ভাবে তাহলে মানুষের জন্য প্রকৃতির কাছে আসতেই হবে তারপরে আল্লাহ তাহলে আরো নিয়ামত বলছেন আরো দেখো তোমরা তোমরা কি কি এনজয় করো আমার নিয়ামত গুলো দেখো লা তোমাদের জন্য আল্লাহ তারা সারা বিল বানিয়েছেন কাপড় চোপড় উপরের নিচে টপ বটম বিভিন্ন রকমের কাপড় তিনি বানিয়েছেন গায়ে দেওয়ার জন্য আচ্ছাদন বানিয়েছেন পোশাক বানিয়েছেন এই কনসেপ্ট দিয়েছেন তোমাদেরকে এই যে পোশাক বানানো যায় এরকম করে সিলাই করতে হয় এই জ্ঞানটা কার কাছ থেকে আসে আল্লাহ তালা কাছে আসে ওই যে আল্লাহ বলেছেন ও আল্লাহ আল্লাহ আদম আল্লাহ সঙ্গে সব কিছুর নাম শিখিয়ে দিয়েছেন নাম খালি শিখিয়ে দিয়েছেন নামের সঙ্গে কাম কি সেটাও শিখিয়েছেন খালি নাম শিখালে কি লাভ হবে ধান এটা নাম আছে ধান ধান দিয়ে কি হবে এটা খাওয়া যাবে ওইটা নলেজও আদম আলা মাধ্যমে আমাদের কাছে আসে তাই না তো এইভাবে এই যে কিভাবে কি তৈরি হবে মানুষ যে রিসার্চ করে করে বের করে অরিজিনালি আল্লাহর থেকে এই তৌফিকের কারণেই সেটা সম্ভব হয়েছে এই কনসেপ্ট তৈরি করা এক বেকুবের কথা আছে কোন মানে গল্পের মতো আর কি যে সে খুব অজ্রপাড়া গাইছিল বহুদিন আগের কথা একাধ বছর আগে যখন পায়জামা জামা কেউ চোখে দেখে নেই কোন জায়গা শহর থেকে সেই গ্রামে গেছে সেই পেছারা জীবনে লুঙ্গি ছাড়া জামা দেখে না ঢুকে সিলাই করছেন করে এটা ঢুকছেন না আগে আপনি আপনি নিজে ঢুকে তারপরে সেলাই করছেন এটা কথার কথা হতে পারে কিন্তু এরকমই যে আল্লাহ তালা মানুষকে এই সমস্ত টেকনিক দিয়েছেন টেকনোলজি দিয়েছেন সবই আল্লাহ তালা দান সুন্দর পোশাক পরে আপনি নিজেকে সাজান সজ্জিত করেন এটা সুন্দর কাপড় যা তা গায়ে দিয়ে বের হন না এটা আপনাকে গরম থেকে শীত থেকে পানা দেয় আপনার সৌন্দর্য বর্ধন করে অজিনা আল্লাহ তালা করেছেন তোমাদের একটা স্মার্ট করে তোমাকে প্রেজেন্ট করার ব্যবস্থা আছে কাপড় চোপড়ের মধ্যে কত রকমের কাপড় উপরে নিচে মাঝখানে তারপরে কি বলে আপনার মাথায় নিচে পায়ের নিচে মূজা হবে জুতা কেমন করতে হবে কত রকমের টেকনিক আল্লাহ দিয়েছে এগুলো করে করে আমাদের জন্য সুই টেপর কোনটা আমরা সেগুলো বেছে বেছে নিচ্ছি আর আগামীতে আরো এগুলার উন্নতি হচ্ছে এগুলো ইম্প্রুভমেন্ট হচ্ছে কন্টিনিউলি তা এখন উন্নতি হইতে বেশি হয়ে গেলে যে কত কম পরা যায় না রাখার মতো অবস্থা আর সেই অবস্থা চলে আসি এখন দূরে যাওয়া লাগে এইভাবে আল্লাহ তালা তোমাদের নিয়ামত তোমাদের প্রতি পূর্ণতা দান করেন নিয়ামতকে পূর্ণ করে দেন আল্লাহ তালা এইগুলো খেয়ে শুক্র আদায় করে তোমরা আল্লাহ তালার কাছে ইসলাম কবুল করবে আত্ম কাছে সবাই হয়ে এইটাই তো আল্লাহ তালা চাচ্ছিলেন তোমাদেরকে আল্লাহ এত নিয়ামত দিলেন তোমরা এগুলা খেয়ে পড়ে ভোগ করে শুক্র আদায় করবে আর আল্লাহ তালার ইবাদত করবে এই কাজটার জন্য তো আমি তোমাদেরকে চিষ্টি করে এত নিয়ামত দিলাম আয়াত আয়াতগুলো শোনার পরেও তারা যদি পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায় পেছন দিকে মোড় নিয়ে চলে যায় আসে না গ্রহণ করতে তাহলে আপনি আর এর জন্য খুব কষ্ট পাবেন না অস্থিরতায় পড়বেন না কারণ আপনার দায়িত্ব কি ফাইনামা আলাইকাল বালা গুল আপনি সুস্পষ্টভাবে ভাবে আল্লাহর কথাগুলো পৌঁছিয়ে দিয়েছেন কিনা এই দায়িত্ব শুধু আপনার প্রতি আর তারা কেন করবে না কি করলো এই জন্য আপনি মন খারাপ করে খুব কষ্ট পাওয়ার কোন দরকার নেই কেরুন তারা সবাই আল্লাহ তারা সবাই জানে আসলে এটা কার থেকে এসছে আল্লাহ জানার পরেও অস্বীকার করে স্বীকৃতি দেয় না বলে যে আমি কামাই করেছি আমি জোগাড় করেছি আমার টাকা দিয়ে কিনেছি আল্লাহ দিল কেমনে আকসার রহমল কা ফেরুন অধিকাংশ মানুষই অস্বীকারকারী কুফরি করে আল্লাহর প্রতি স্বীকৃতি দিতে চায় না দেয় না আর সেদিন হাঁসের ময়দানে যখন আমি প্রত্যেকটি উম্মত প্রত্যেকটি জাতিকে প্রত্যেকটি জেনারেশনকে কে নিয়ে আসবো তাদের সাক্ষী সহকারে নবীকে সহকারে যার মাধ্যমে দেওয়া দেওয়া হয়েছিল সেই নবী সহ উম্মত যারা মেনেছে যারা মানে নাই সবাইকে উঠানো হবে উঠে আল্লাহ আল্লাহতালা প্রমাণ করবেন তোমাদের কাছে দিনের দাওয়াত ছিল কি না নবী পৌঁছিয়েছিলেন কি না এগুলো মোকাবিলা করা হবে কারণ তারা সবাই বলছে আল্লাহ আমাদেরকে এগুলো তো কেউ বলে নেই কিন্তু আল্লাহ তালা প্রমাণ করবেন যে তোমাদের কাছে এই পৌঁছার ব্যবস্থা ছিল কি না। তখন অনেকেই যখন দেখবে যে পৌঁছার তো ব্যবস্থা ছিল তারা এটা গ্রহণ করেনি তারা অস্বীকার করেছে প্রত্যাখ্যান করেছে তখন তার আফসোস করবে তখন কাফেরদেরকে বিভিন্ন ওজোর দেওয়ার কোন সুযোগ দেওয়া হবে না যে আল্লাহ আমার কাছে আসছিল ঠিকই কিন্তু আমি একটু ব্যস্ত ছিলাম খেয়াল করতে পারি নাই এইরকম কোন একটা ওজোর জোগাড় করতেছে আমি এত মুশকিল ছিলাম এত বিজি ছিলাম দিকে নজর দিতে পারিনি একটু ভুল হয়ে গেছে আল্লাহ খেয়াল করতে পারি নাই তা আমার একটু মাফ করে দেন আল্লাহ এই কথা বলার সুযোগ দেওয়া হবে না অথবা তারা তব করছে আল্লাহ খুবই অনুতপ্ত এত অনুতপ্ত হয়ে গেছে আমি একদম তব করছি আবার আমাকে যদি আপনি ছেড়ে দেন দুনিয়াতে পাঠান আরেকবার আমি আর কোনোদিন এই সমস্ত অন্যায় কাজ করব না আল্লাহ আমাকে ছেড়ে দেন আমাকে শাস্তি দিয়ে না আমি খুবই অনুতপ্ত খুবই দুঃখিত ক্ষমাপ্রার্থী ইত্যাদি বললার সুযোগও দেওয়া হবে না সে বলতে থাকলে ভ্রুক্ষেপ করা হবে না কোনো কিছুই শোনা হবে না তাহলে একদিন মানুষ করবে আমাদেরকে আল্লাহ দিয়েছেন এই কথাগুলো জানার করা আমাদের মধ্যে শুধু অমুসলিম নয় কি পরিমাণ মুসলিম এই কথাগুলো শোনার জন্য নিজেকে তৈরি করলো শোনার চেষ্টা করলো কত মানুষ হতবাগা হয়ে গেলো আমরা যারা শুনলাম আমাদের অবস্থা কি এই কথাগুলো শোনার হক কি আমরা আদায় করছি কিনা কোন পর্যায়ে আছি চিন্তা করা দরকার আমাদের অনেক ওজোর আছে আমি কেন জামাতীয় কারণের ওজোর অভাব আছে নাকি কিন্তু এভাব দিয়ে দিয়ে আমরা আল্লাহ কাছে পার হবো কেমনি সেজন্য আমাদেরকে আল্লাহ তালা নিয়ামত দিয়েছেন এটাকে সুক্রিয়া আদায় করে আমরা আল্লাহ দিকে একটু বেশি করে এগিয়ে আসি এর হক আদায় করি কোথায় আমি ত্রুটি করছি আমি যেন হাসন করতে হয় আল্লাহ বা করা সুযোগ দেওয়া হবে না আখের হাতে কোথায় হবে এই দুনিয়াতে আর দুনিয়াতে মউতের সময় তো সুযোগ থাকবে না কার এখন আমার মৌ কি কালকে আসবে না একশো মানে ২০ বছর পরে আসবে সেই সময় তার আখ্যান দিয়ে তো করে নেব এরকম প্ল্যান করার সুযোগ আছে তাহলে আজকেই তো করতে হবে কালকেই করতে হবে পরশু করতে হবে আমার দেরি করা কোনো সুযোগ নেই আল্লাহ বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যারা কোরআন পড়ব পড়ছি শিখছি মেসেজটা আমাদের জন্য নিতে হবে সর্বপ্রথম আর যারা পাইনি তাদের কাছে পৌঁছেতে পারি কি না আমরা চেষ্টা করব কাজেই আমরা যারা আল্লাহ তালা আমাদেরকে তৌফি দিয়েছেন যে আমরা কোরআনের কথা শুনি শুনতে আসি এই কথাগুলো আমরা নিজেরা আমল করি আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন আর যারা আমাদের আশেপাশে আছে মুসলিম আমাদের আত্মীয় স্বজন গাফেল হয়ে আছে তাদেরকে শুনাই শোনার ব্যবস্থা করি তাদেরকে নিয়ে আসি আর যারা এই দেশে আছে অমুসলিম তাদের কাছেও কিভাবে আল্লাহর কথাগুলো পৌঁছাতে পারি তার জন্য সবাই আমরা চেষ্টা করি কিছু কিছু ভাঙ্গাচুরা হলেও যে যেখানে আসি ইসলামের দাওয়া দেওয়ার জন্য অনেক বড় শিক্ষিত হওয়া লাগে না আলহামদুলিল্লাহ চেষ্টা করলে ভাঙ্গাচুরা ল্যাঙ্গুয়েজ দিও বোঝানো যায় আসুন আমরা এভাবে নিজেরা প্রত্যেকেই সচেতন হই যে আল্লাহ তালা হাসরের দিনে যে এই পরিস্থিতিগুলি সৃষ্টি হয়ে যাবে বলে দিলেন আমি যেন তার জন্য তৈরি হয়ে যাই আল্লাহ তালা যেন আমাকে সেই তৌফিক দান করেন